আর যখন কোন দুর্বল চুরি করত আকাম হাদ্দা তখন আল্লাহ তার উপর করতো আজ এরকম করতে আল্লাহর আল্লাহ মুসলিম সকলে বর্ণনা করেছেন চিন্তা করেন ইসলাম কাকে বলে কতখানি ন্যায় প্রয়নতা আছে এখানে আজ আমাদের দেশ ও সমাজকে দেখেন কোর্ট কাছারিতে কি হচ্ছে কতখানি ছোট চাকরি হচ্ছে নিজের লক হলে কি ধরনের সেখানে ওয়ার্সেটা আর কি ধরনের সেখানে গতিরা ধরা চলছে মাধ্যম ধরা চলছে তোর পর কিভাবে চেষ্টা করার চেষ্টা করা হচ্ছে গরিব মানুষ করছে তখন তার শাস্তি কেমন হচ্ছে এমনকি যে যখন কেমন হচ্ছে তখন যখন ব্যবস্থাটা এক করা হবে ওরা বড় সেজন্য ওখানে এসির ব্যবস্থা ওদের খাওয়ার ব্যবস্থা আলাদা আছে আর অন্যের জন্য ইসলাম এরকম না ইসলাম কাউকে কারোর জবরদস্তি করে না ইসলাম বুঝিয়ে শুঝিয়ে মানুষকে দিনের তাওয়াত এবং ইসলাম গ্রহণ করার লিগ আহ্বান করে জোর করে জোর করে ধরে তাকে তাকে হার হাতিয়ার দেখিয়ে এবং তার উপর অত্যাচার করে ইসলাম গ্রহণ করতে বলে না এটা তাদের এটা তাদের শিকার হয় না সেজন্য বর্মায় মুসলিমদের কি করা হচ্ছে একটু চিন্তা করে না জিনিস থেকে জিনিসকে কেন্দ্র করে তর্ক লাগার পর ছোট ছোট বাচ্চা যারা দুধ পান করে তাদেরকে যদি শুট করা হয় তাদেরকে যদি আগুনে পুরানো হয় এবং দুজন ডজন বাচ্চাকে যদি আগুনের নদীতে আর যেখানে সেখানে পুঁতে বেরা হয় তাহলে এটাকে কি বলবেন এটা জোরপূর্বক নয় এটা অত্যাচার নয় ইসলাম এরকম করে নি ইসলাম ক্রিড়িয়ার আদেশ দিয়েছে এমনকি যদি ইসলাম ধর্মে ইসলামিক কোনো দেশে কোন অমুসলিমও বসবাস করে তবুও তাদের হত্যা করা যাবে না এবং জবরদস্তি তাদেরকে ইসলাম গ্রহণ করানো যাবে না তুমি কি মানুষকে জবরদস্তি করাতে চাও যে তারা মুসলমান হোক ইসলাম গ্রহণ করো সুরা সুরা উনিশ নিরানব্বই নম্বর জবরদস্তি ইসলামে নেই দিন দিনে জবরদস্তি নেই আপনি জবরদস্তি কাউকে ইসলাম গ্রহণ করাতে পারেন না কিন্তু অন্য ধর্মেররা করে এবং করায় না করতে পারলে পৃথিবী থেকে সরিয়ে দেয় হত্যা করে দেয় কিন্তু ইসলামের এরকম করে নেই ইসলামের এই দেশে যদি ও মুসলিমরা বসবাস করে তাহলে আল্লাহ যদি কোন মুসলিম কোন অত্যাচার করে যে চুক্তিতে আবদ্ধ হয় কোন মুসলিম দেশে বসবাস করে এবং ও মুসলিমের উপর অত্যাচার যদি করে আউকাল্লাহ কিংবা তার তার কোন জিনিস নিয়ে নেয়ালকে আমরা জেনে রাখো আমি কেয়ামতের দিনে তার পক্ষ পক্ষে থাকব এবং তার পক্ষভাবে আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে লড়াই করবো ইসলাম সে কারণে বলছিলামকে সপ্তম বৈশিষ্ট্য হচ্ছে এরকম কোন বিধান দেওয়া হয়নি যে বিধান মানুষ পালন করতে পারবে না অতপরালা দিয়েছেন এরকম না যাবতীয় বিধান যেখানে দেওয়া হয়েছে সেটা মানুষ করতে পারে তাই দেওয়া হয়েছে আর ওই সহজ বিধান পালন করার সময় সে যদি অক্ষম হয় তাহলে সেখানে শিথিলতা দেওয়া হয়েছে মানুষ বাড়িতে বসবাস করবে অতপর সকর করবে তার জন্য নামাজ পছন্দ করা হয়েছে ঠান্ডা আসবে করতে সমস্যা আছে সে তাই করতে পারে সে মুজার উপর মাথা করতে পারে সে তার অসুখ হয়েছে দাঁড়িয়ে নারাজ করতে পারে না সে বসে করতে পারে বসে পারে না শুয়ে করতে পারে পারে যে মানুষের টাকা পয়সা নেই তার উপর জাকাত জরুরি করা হয়নি যে মানুষের টাকা পয়সা নেই তার উপর হজ জরুরি করা হয়নি যে মানুষের উপর আছে তাদের উপরেই এটা করা হয়েছে আলমিন দিনের মধ্যে তোমাদের জন্য কোন রকম শক্ত এবং কষ্ট এরকম কিছু করেননি বরং সেখানে সহজতা এবং সরলতা অবলম্বন করা হয়েছে সুরাহ আঠাত্তর নম্বর আয়া আমরা আর এক দুটি ইসলামের বৈশিষ্ট্য শুনবো তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম হচ্ছে বসবাস করবার আদেশ দেয় না সেই কারণে উমর নজি আল্লাহ যখন ফিলিস্তিন ফিলিস্তিন যখন ফাঁকা হয় ফিলিস্তিন যখন জয় হয় তখন সেই সময় যখন উমর হাজি আল্লাহ তালকে উমর আজি আল্লাহ তালা সেই সময় একটি কথা বলেছিলেন যেটা খুবই গুরুত্বপূর্ণ কথা ধরো উমর রাজি আল্লাহ তালক বলছেন একটা এমন কম এমন বস্ত্র যেটা আরবের বর্বর এবং জাহেলি যুগের কম সেই কমকে আল্লাহ রাবুল আলমিন সম্মান দিয়েছে যে সম্মানের কারণে আরব পর্যন্ত আমাদের দেশে এসেছে আমরা জয় করতে পেরেছি আর এই ইসরোতে এই সম্মানটা আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন ইসলামকে ধরেই ইসলামের মাধ্যমে আমাদের এই সম্মান দিয়েছে আল্লাহ রাবুল আলমিনা বেগাইলি আমাদেরকে জিল্ল করবেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে অসম্মান করবেন আজ এটাই ঘটেছি আজ মুসলমান হয়ে মুসলিমদের ইসলামের মাধ্যমে সম্মান আমরা নিতে জানি না আমরা ইসলাম ছাড়া অন্যের মাধ্যমে সম্মান নিতে জানি মুসলিম নিজে নিজেকে অমুসলিমের পরিচয় দিয়ে সম্মান নিতে চাই ও মুসলিমের মুসলিমের স্বাগত অভিবাদন দিয়ে আমরা ও মুসলিমের আইন কানুন নিয়ে সম্মান নিতে চাই ও মুসলিমের বেশভূষা ধরে সম্মান নিতে চাই ও মুসলিমের গুলি বলে সম্মান নিতে চাই ওই জন্য এই কথাটা একদম পুরোপুরি সত্য তিনি বলছেন ইসলামের মাধ্যমে আমরা সম্মানিত হয়েছি ইসলাম ছাড়া অন্য কিছুর মাধ্যমে এবং ইসলামের মাধ্যমে সম্মান না নেওয়ার কারণে আমি খুব সংক্ষিপ্ত আকারে শেষ কথাকে বলে দিই সেটা হচ্ছে ইসলাম হচ্ছে একটি ব্যবহার সুন্দর চরিত্র সত্য ব্যহারের ধর্ম ইসলাম সে ধর্ম যে ধর্ম নিজের নিজের নিজের আর সুন্দর চরিত্র সকলের সাথে প্রদর্শন করেছে এবং পরা আদেশ করেছে শুধু মানুষ না এমনকি যদি জীবজন্তু হয় তার সঙ্গে সুন্দর আচরণ করা আদেশ এসেছে সে কারণে খারিথে এসেছে যে যখন তোমরা কোন আল্লা রামিন সবকিছুর উপর এহসান এবং তার সঙ্গে সবহার ভালো করা সুন্দর ব্যবহার করে লিখে দিয়েছেন ফাইদা আসাল তুমা যদি কাউকে জোগাই করো কোনো তাহলে সে যেন তার চাকুকে খুব ভালো করে তেজ করে নেয় খুব বেশি তীক্ষ্ণ করে নেয়ালে ইউরিকা এবং তার সেই কুরবানির পশুকে জোগাই করার পশুকে যেন আরাম দেয় তাকে যেন কষ্ট না দেয় এটা মানুষ তো দূরের কথা পশুদের ব্যবহারের কারণেই যে মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হয় সেই সবচেয়ে ভালো মুসলিম হয় এবং সেই ইসলামকে বেশি পছন্দ করে আর এখনো সকল বাড়ির মানুষ যারা এখানে কাজ করতে এসেছে ওই সকল বাড়ির লোক মুসলমান হয় যারা তাদের কফিলের এবং মালিকের ব্যবহারের মানুষকে মুসলিম করা এটা সবচেয়ে বড় জিনিস সবচেয়ে ভালো জিনিস তৃণবী মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম বলছেন এটা আহমদ আর মাকারে আখরাক শব্দটিমাম মালেক্তা মাস্তায় বর্ণনা করছেন যে আমি প্রেরিত হয়েছি যেন সাহেব আখরাক মাকার আখলাক আখলাখ উৎকৃষ্টটা আখলাক আখলাখ ব্যবহারের সৌন্দর্যটা যেটা সবচেয়ে ভালো সেটা যেন আমি পৃথিবীতে পূরণ করতে পারি প্রচার করতে পারি সেই কারণে এসেছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন আয়না দেখতেন নিজের ছবিটা দেখতেন তখন একটা দোয়া শিখিয়েছেন সেই দোয়া চিন্তা করা দোয়া আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ আসলাম তা খালকি হে আল্লাহ আমার চেহারাকে সুন্দর করেছ আমার এই আকৃতিকে সুন্দর করেছো তিন খুলো কি তাই আমার ব্যবহার সুন্দর করো এটা ইসলামের শিখা এবং ইসলাম আসলে কি ধর্ম তার মূল্য এবং মূল্যায়ন আমরা এই কয়েকটি পয়েন্টে জানার চেষ্টা করলাম আর সত্যিকার অর্থে আজ সারা বিশ্বের মুসলিম যখন এই নিজের এই মূল্য এবং মর্যাদা আর এই যে সৌন্দর্যটা ইসলামের সমস্যা সে কারণে আজ মুসলিম হওয়ার পর ও মুসলিম সভ্যতাকে আমরা ভালোবাসছি মুসলিম হওয়ার পর ও মুসলিমের যাবতীয় কৃষ্টি কালচার গ্রহণ করতে আমাদের কোন বিধা হচ্ছে না অনেকে মুসলিম হওয়ার পর ও মুসলিম জাতকীয় সংস্কৃতি আমরা গ্রহণ করছি এবং নির্লজ্জের মতো সেগুলো করে যাচ্ছি আমাদের কোনোই যায় আসেনা না কোনোই তো হয় না আমি আল্লাহ আবুল আলমের কাছে দোয়া করব। আজকে এই ছোট্ট আলোচনাটির মাধ্যমে আল্লাহ যেন আমাদের মধ্যে একটা ইসলামের মহব্বত ইসলামের ভালোবাসা ইসলামের মর্যাদা আমাদের দেন এবং ইসলামকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভালোবেসে তার বিধানগুলি পালন করার প্রফিট দান করেন আমিনামালাইকুমুল্লাহ কিন্তু আমি করতে পারি আজকে মানে সময় অনেক লাস্টে যেটা